nai nai nai nai re nai নাই নাই নাই নাই রে নাইরে কিছু নাই নাই নাই নাই রে আগের মাই নাই নাই নাই রে আগের মতো নাই আগের মতো মানুষ আছে চরিত্র যে নাই আবু বকর ওমর ফারুক বলো কোথায় পাই নামেতে আছে সবে কামে কিছু নাই নাই নাই নাই রে ধানের গে মৌ মৌ আগে করত সারা গ্রাম মালসিরার সুজি বছি সেই না ধানের নাম ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে গন্ধ তো ভাই যায় না পাওয়া নিলেও নাকের কাছে পান্তা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই পালকি চরে শ্বশুর বাড়ি যায় না হওয়া। গ্রামের বধু ঘোমটা দিয়ে লুকায় না যে আর শ্বশুর বাড়ি মধুর হারি বলে না আর কেউ গরুর গাড়ি চালায় নার আর গাড়ি আলেরা কেউ ওসব কিছুর দিন নাকি সেটাই শুনতে পায় নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই विय पर शुरुड़ी के पेले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 পৌষ মাসের সিদ্ধে এখন আসে অগ্রায়ণে চৈত্র মাসের খরা এখন আসার মাসের বানে গাছ গাছালি পাক পাখালি নাই রে আগের মতো দিন যত যায় সংখ্যা তাদের কমছে অবিরত বসন্তে আজ কুকিলের ডাক কমে শুনতে পায় নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই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 নাই নাই নাইরে নাইরে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাইরে কিছু নাই